السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين و بعد شمعين دشتك بندو عمراء الله صلى الله عليه وسلم إمام ابو جافر طحب رحمة الله رجيتا بياه نعتقاد اهل سنوالجماع اهل سنوالجماع ترعقيدار برننا جاو آنجل باشاة إمام طحب الارقيدار نمه بكتا اير غنطورتر اكتر وانجشوني جهاني امدير إمام ح যে ওনু উনুম ইল বার্সি ও জাজাইল আর ইয়মল কিয়ামা আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি এবং হাসরের মাঠে মানুষের আমল সমূহের প্রতিদান দিতে হবে কেয়ামতের দিন সেই বিষয়ের উপর আমরা ইমান রাখি যে প্রতিদান প্রত্যেকে পাবে দর্শক আমরা গত কয়েকটি ভর্ব আলোচনা করেছিলাম যে কাফেরদের অবস্থা কি হবে সেটা আলোচনা করেছি গত কয়েকটি ভর আরো আলোচনা করেছি যে ইমানদারদের মধ্যে যারা অন্যায়কারী হবে ইমানদার অথচ গুণা করেছে তাদের কি শাস্তি হবে আমরা আলোচনা করে বলেছিলাম যে আল্লাহ তালা যারা জাকাত দিবে না তাদের শাস্তির কথা কোরআনে ঘোষণা করেছেন রসোল্লা ঘোষণা করেছেন অর্থাৎ ইমানদার অথচ জাকাত দেয় না ইমানদার অথচ অহংকারী তাদের কী শাস্তি হবে রসুল্লাহ ঘোষণা করেছেন ইমানদার অথচ এমন কিছু কাজ করে যেগুলোর কারণে আল্লাহ তালা হাঁসুর মাঠে তাদের দিকে কোনো রকমই রহমতের তাকে দৃষ্টি থাকাবেন না এবং তাদের প্রতি কোনো রকমের সহানুভূতি দেখাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য পরবর্তী আরও কঠোর শাস্তি রয়েছে হাঁসুরের মাঠেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে সেই जिनगुल तुले गत कैकटी पर्व दर्शकबृंद आज केलोचना करते गुणागार आनिया जिन कर दुनिया, दुनिया जमा कर जमा बाड़ी विल्डिंग सम्पद जमा पुंजीवित कर रेखे ता से हक आदाय करी हाँसर मठे से जन तक शास्ती देा अनेक कष्ट पा एक रसल सलम घोषणा कर কিভাবে রসুল সুনান তিনমিতিতে আসছে রসুল্লাহ একদিন তার সাথীদের বললেন কাই ফাইনা জেসা আকা ফাই আকসার হোমা ইয়াম কেয়ামত আতোয়াল কেয়ামা তার এক সাথীকে বললেন তোমার যে এই প্যাটের ব্যবহারটি রকম। তুমি কি জানো না যে কেয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে লম্বা সময় সুদার্থ দুনিয়ার বুকে সবচেয়ে বেশি উদর ফুর্তি করে খাবে উদর ফুর্তি করে অর্থাৎ যত বেশি ন্যায়ামভোগ করবে হাসরের মাঠে তার জন্য সেটা কষ্টকর হয়ে দাঁড়াবে হাদিসে আসছে এই জন্য যে এগুলো দুনিয়ার বুকে তার ন্যায়ামতের সে অহংকার করে খেয়েছে অনেক সময় অথবা সুক্রিয়া আদায় করেনি এই জন্য আল্লাহ তালা হাঁসরের মাঠে তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন আবুদার আদারমন বলেন বোখারি মুসল শাহ হাদিস টির সুল্লাহ বলেছেন ইনাল মুকাথির ই না হমুল মুকেলু নাইয়ামা দুনিয়ার বুকে যারা বেশি ন্যায়াম উদ্ভোগ করেছে কেয়ামতের মাঠে তারা খুব কম জিনিসে পাবে ইল্ যে ব্যক্তি আল্লাহ দানও করেছে ও বাইনে এ দাই সামনেও দিয়েছে ওরা অফিসে দিয়েছে ওয়া আমিলা ফিখান কল্যাণে কাজ করেছে সেই ব্যক্তি ব্যতীত যাদেরকে আল্লাহ তালা দুনিয়ার পক্ষে অনেক সম্পদ দিয়েছেন দুনিয়ার এই সম্পদ যদি তারা আল্লাহর রাস্তায় ব্যয় না করে থাকে এবং সেগুলো এমনি রেখে গিয়ে থাকে এবং শুধু ভোগ করে থাকে বেশি বেশি ভোগ সবসময় উদর পূর্তি করে চলে থাকে হাঁসের মাঠ তারা মাঠে তারা সবচেয়ে কম অবস্থায় থাকবে অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হবে এই সময়টা দুনিয়ার বুকে হয়তো তারা ষাট বছর এই শান্তিতে এই প্যাটপুরে খেয়েছে কিন্তু হাঁসড়ে মাঠে তারা পঞ্চাশ হাজার বছর খামসীন আল ফাসানা হাজার বছর এই পুরো সময়টা তারা এই কষ্টের মধ্যে কষ্টে থাকবে তারপর তাদের এই কষ্টের পরে হয় তারা জান্নাত বা জাহান্ন নির্ধারিত বলেছেন আল আকসার কেয়ামা যারা বেশি থাকবে তারা হাসরের দিন কেয়ামতের মাঠের নিচে থাকবে ইন কালাবিল কাজাওয়া কাজা যদি ওই ব্যক্তিদের যে ব্যক্তি সম্পদকে এইভাবে ইঙ্গিতকে এভাবে দান করছে এইভাবে দান করছে ও আকাসবহু তৈব এবং যার সম্পদ পবিত্র হবে সুতরাং বেশি বেশি পাওয়াই বড় কথা নয় আল্লাহর নামত ভোগ করার কিছু নিয়ম সেটা পালন করতে হবে আবু দর্দার আনহু কে বলা হয়েছিল উম দারদার রাজন আবুদারদাকে বললেন মা আল্লা কালাতুব কামাই হোলান কি হল তোমার ওই ব্যক্তি যেভাবে সম্পদ কামাই করতেছে নিচ্ছে তার মতো করে তুমি কোন সম্পদ ভোগ করছো না কামাই করছো না তখন আবু আবু মুসখিলুন যে তোমাদের সামনে একটা বিরাট বাধার বিন্দাচল রয়েছে এটা পার হতে পারবে না ওই ব্যক্তিরা যারা ভারী জিনিস নিয়ে যাচ্ছে অর্থাৎ দুনিয়ার বুকে পাহাড় সময় সম্পদ করেছে एगुलिस हिसाब दिए पार होते होते दुनिया बुक कम सम्पद भोग कर किसुदे चले गारुके एरा सुंदर भावे हिसाब दिए आखिरते होते यद भोग कर शुक्रिया आदाय ना कर बंदारक आदाय ना कर हँसर मठे तरह श कारण हाँड़े मठे से कष्ट पा हँसर मठे पंचम आकटी गोष्ठी आवमानित हो हाँ গুণাগার কিন্তু ভুল করেছে এদের ব্যাপারে রসোল্লাহ সাল্লা ইসলাম সুনির্দিষ্টভাবে বলেছেন এরা হচ্ছে ওই ব্যক্তিগণ যারা গাদ্দারি করে অর্থাৎ কোনো চুক্তি করেছে চুক্তি ভঙ্গ করেছে চুক্তির সাথে অপমান চুক্তির সাথে ব্যবফা করেছে অর্থাৎ চুক্তি যেটা করেছে বিপরীতটা করেছে গাদ্দারি করেছে বলে দিয়েছে উল্টাটা করেছে যেটা বলেছে সেটার বিপরীত কেজ করেছে এরকম লোকদের অপমানজনক শাস্তি দেওয়া হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইব্রমর আদনও বলেন ঈদ আজ্লা পণ্ডিত আল্লাহ তালা যখন আগের এবং পরের লোকদেরকে একত্রিত করবেন হাসের মাঠেই ইউর ফাউলি কুল্লে গাদিওয়ান প্রত্যেকটি গাদ্দারের জন্য যে গাদ্দারি করেছে গাদ্দারের জন্য ওয়াদা ভঙ্গ করেছে ওয়াদা পূর্ণ করেনি ওয়াদা মানুষের মানুষের আশা মানুষের যে বিশ্বাসকে ভঙ্গ করেছে মানুষ বিশ্বাস করেছে একটি কাজ সেটা উল্টাটা করেছে তার লেওয়া তার একটা পর্দা লাগানো হবে তার একটি পতাকা লাগানো হবে তার গাদরা তো ফুলান এমনি ফুলান যে এটি হচ্ছে তা অমুকের গাদ্দারি এরকম একটা পতাকা তার পিছনে লাগিয়ে দেয়া হবে অর্থাৎ দূর থেকে মানুষ দেখে তাকে চিনবে সে হচ্ছে গাদ্দার এই একদিন দুদিন নয় অপমানের সময়টা অনেক লম্বা দুনিয়ার বুকে হয়তো সে ক্ষণিকের জন্য এই কাজটা করেছে গাদদারি করেছে কিন্তু হাসরের মাঠে এই শাস্তিটা হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সে এই অপমানজন জিনিসটা পিছনে নিয়ে বেড়াবে কেউ তাকে বিশ্বাস করবে না তাকে সবাই অপমান করবে যে তুমি দুনিয়ার বুকে তুমি গাদদারি করেছ এই জন্য তোমার এই শাস্তি ছুতরাং তার এই শাস্তি চলতেই থাকবে কেয়ামাতের এই লম্বা সময় অন্য এক হাদিসিয়াস্লা সাল্লাম বলেছেন লিকুল্লি গা দের ইন দা উস্তিহিম কেয়ামা मानुषर पासार का एक पतिका लागिए देवा प्रत्येक गादारे जे गादार दुनिया के गादारि कर मानुषर वपरीत क्या कर शि देते माठे ये अवमान कर सूतरा जत बसि बड़ बेसि अवमान है तीर पीछे गादारे चिन्ह लागिए देवाजनकमान जनक पता मध्य दिए देखे अवमान कर बेड़ा रसुल्लाम তার গাদ্দারি অনুসারে সেই পতাকা উঁচু করা হবে আল্লাহ আমির জেনে রাখ যে একজন আমির সাধারণ মানুষের যিনি আমির তিনি নেতা তিনি যদি কোনো জনগণের সাথে গাদ্দারি করেন তার চেয়ে বড় গাদ্দারি আর কিছু হতে পারে না অর্থাৎ সাধারণ মানুষের নেতা সাধারণ মানুষ বিশ্বাস করেছে তাদের তার সাথে কথা বলেছে যখনই আসে মানুষের কাছে বলে এটা করবে এটা করবে অথবা ভালো করবে অথবা বলে যে দিন ইসলামের খেদমত করবে পরবর্তীতে দেখা গেল ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত করেছে সেই ব্যক্তির শাস্তি হবে ভয়াবহ এবং সেই অপমানজনক পতাকা তার পিছনে লাগিয়ে দেওয়া হবে সমস্ত মানুষ দেখে তখন বলবে সে হচ্ছে এ হচ্ছে গাদ্দার দুনিয়ার বুকে মানুষ সাথে গাদ্দারি করেছে এই লম্বা সময় পঞ্চাশ হাজার বছর এই গাদ্দারির চিহ্ন সে বহন করে বেড়াবে এ হচ্ছে যারা যারা ক্ষমতাশীল তাদের জন্য এই কঠিন শাস্তিটা সবচেয়ে বড় শাস্তি বলে রসুল উল্লাহ সাল্লাম ঘোষণা করছেন যা শাস্তি শুরু হওয়ার আগেই হাসরের মাঠেই তার শাস্তি পেয়ে বসবে এই জন্য এই জাতীয় শাস্তি বিপদজনক অপমানজনক হিসাবে দুনিয়াতে যেহেতু তারা মানুষের বিশ্বাসকে নষ্ট করেছে হাসরের মাঠে তাদের সেই বিশ্বাসের বিশ্বাসভঙ্গের বিপরীত হিসাবে তাদেরকে সে শাস্তি দেওয়া হবে এটাই হচ্ছে জাজা ও ইফা আকা যেমন আল্লাহ তালা কোরআন একই বলেছেন যে ঠিক उप्तुक्त शि जे रखाय सर शास्त्री तक हम ष एक मानूष मानुष्टी जनगण खे जनगण सम्पदे नहीं लक्ष लक्ष मानुष्प अमानत छोटर तरह सम्पद नष्ट कर गलूल कर माल जनगण बक्षण से সরকারি চাকরি করতো সেখানে টাকা খেয়ে ফেলেছে এই জাতীয় মানুষগুলোর গোলুল এদের শাস্তি হবে হাঁসরের মাঠ ইমানদার হওয়ার পরেও এরা এই কাজটি করেছে এদের শাস্তি হবে হাসারের মাঠেই তাদের শাস্তি হবে এবং তাদের কি শাস্তি হবে কোরআনে কারিমে আল্লা তালা ঘোষণা করেছেন এবং রসুল্লাহ আসলাম নিজেও সেটা ঘোষণা করেছেন কোরআনে করিমে আল্লাহতালা বলেছেন ওয়ামা ইয়া ন কোনো নবী গোলুল করতে পারেন না অর্থাৎ কোনো নবীর জন্য এটা অনুসি যে তাকে কেউ বলবে যে তিনি গোলুল করেছেন সরকারি সম্পদ আত্মসাত করেছেন অর্থাৎ জনগণের সম্পদ আত্মসাত করেছেন কোন কখনো সম্ভব নয় আল্লাহ তেয়ামা যে ব্যক্তি কোনো কিছু নিয়ে চলে যাবে অর্থাৎ সরকারি সম্পদ নিয়ে যাবে ইয়া তিবিমা আগাল্লা অমাল কেয়ামা কেয়ামতের দিন সেগুলি নিয়ে আসবে এগুলো নিয়ে আসতে হবে তাকে সুম্মা তুয়া কুলু নিমা আকাশাবহমন তারপর তার শাস্তি দেয়া হবে প্রত্যেক নফসো যা কামাই করেছে সেখানে জুলুম করা হবে না কিন্তু হাসরের মাঠেই সে গুলুল জিনিসপত্র নিয়ে আসবে হাদিস এসেছে এরকম যে একটি এক যুদ্ধে একটি জিনিস হারিয়ে গেল তো মানুষ মোনাফেকরা এভাবে রসুল্লাকে সন্দেহ করে বসলো তখন এ একটি নাজিল যে নবীর জন্য এটা কখনো সম্ভব নয় নওজবিল্লা মুনাফেকরা শুধু করতে পারে এই চিন্তাভাবনা রসুল্লাহ সাল্লামের জন্য কখনো সেটা দুনিয়ার বিমুখ দুনিয়ার কোনো কিছু যিনি তাকে আকৃষ্ট করতে পারেনি এই মানুষটা সম্পর্কে তোমরা কে ধারণা করছো আল্লাহ তালী যেন বললেন যে ব্যক্তি গরহুল করবে সে তো ওইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে কেয়ামতের মাঠে আর একটি ঘটনা আমরা জানি রসুল্লাহ সাল্লাহাম একবার রসুল্লাহাম কোন এক যুদ্ধে তার এক দাস মারা গেল একটি আহ তীর এসে গোপন তীর এসে তার গায়ে পড়লাম সে মারা গেল রসুল্লার দাস তখন সবাই বলল যে এ তো জান্নাতি রসুল্লাহ সাল্লাই বলেন যে না যেই সামলা সে চুরি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি জনগণের সম্পদ চুরি করেছে তখন সাহাবায়কেরাম এত ভয় পেয়ে গেলেন কার কাছে সুতা থাকলো সেটাও তারা ফেরত দিলেন অর্থাৎ রসোল্লা সাল্লা কাছে সবকিছু ফেরত দিয়ে দিলেন কারণ এই সম্পদ যা বন্টন হয়নি জনগণের সম্পদ যদি কেউ চুরি করে তার চেয়ে বড় গাল আর কেউ নেই হাঁসরের মাঠে সেটা নিয়ে সে উপস্থিত হবে এবং এর বিনিময়ে সে শাস্তি পাবে এটা রসুল্লাহ সাল্লাস্লাম ঘোষণা করেছেন অন্য এক হাদিসে এসে রসুল্লাহ সাল্লাই বলেছেন কীভাবে তারা হাঁসরের মাঠে আসবে কিভাবে কি করবে তিনি সেটা ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আবরাজ বলেন কামাফিনা রসুল্লাহ সাল্লাহ আসলাম জাতি অমিন রসুল্লাহ আসলাম আমাদের মধ্যে একদিন দাঁড়ালেন তাড়াই বললেন ফাজাকার আল তিনি সরকারের সম্পদ সুরির বিষয়টি বড় করে তুলে ধরলেন অর্থাৎ জনগণের সম্পদ জনমানুষের সম্পদ কিছুর ধরলেন ও আদমআ কঠিন বিষয় তিনি বললেন আমি যেন কাউকে কে আমি এরকম অবস্থা না পাই যে তার ঘাড়ের উপরে একটি বড় উট সওয়ার হয়ে আছে সে উঠে শব্দ করছে অনবরত ইয়াহুল ইয়া রসুল ওই লোকটি এটা না বলে বসে রসুল আগিস আমাকে উদ্ধার করুন এটা যেন না বলছে সে সরকারি সম্পদ চুরি করেছে উঁট চুরি করেছে এজন্য জন্য উঁট তার কাদের উপর নিয়ে সে আসতে বলবে যে ইয়া রসুল্লাহ আমাকে উঁটটাকে সরিয়ে দিন আমার কষ্ট হচ্ছে কিন্তু রসুল বলবেন যে ফাহুল কাদুকা আমি তোমার জন্য কোনো কিছুর মালিক নই আমি তো তোমাকে বলে দিয়েছি আগেই যে এগুলি নিয়ে হাঁসরের মাঠে আসতে হবে এজন্য হাসরের মাঠে এটা আসবে রসুল বলেছেন যে এই উঁট নিয়ে আসবে কেউ কেউ আবার তিনি এটাও বলেছেন আমি যেন কাউকে তোমাদের এরকম অবস্থা না পাই যেমত ঘাড়ের উপরে ঘোড়া যার শব্দ হচ্ছে উদ্ধার করি বিহটা থেকে আমাকে বাঁচান পা লাকা কা আমি তখন বলবো আমি তোমার জন্য কোন কিছুর মালিক নই কাদাবলাগতা আমি তোমাকে আগেই বর্ণনা করে দিয়েছি তিনি আরো বললেন লা আল্কুম লাহা তোমাদের কাউকে জন্য এরকম অবস্থা আমি না পাই যে কিয়ামতের মাঠে তার গাঁয়ের উপর একটি সাগল নিয়ে আসছে যেই সাগলে শব্দ করছে অনবরত চিত্তার চেঁচামেচি করছে ইয়াকুল সে বলতে থাকবে ইয়া রসুলাল্লাহ আকিস ইয়ার আল্লাহ রসুল এই সাগল থেকে আমাকে উদ্ধার করুন আমি বলব লাকুলকা শান কাদ আবলাক আমি কিছুই মালিক হই তোমাকে আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে এটা যেন তোমরা না করো রসুল আরো বললেন আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থা না পাই তার কাঁদের উপরে এমন কোন জন্তু আছে যেটা চিৎকার করছে হয়া কুল ইয়াহা রসুল বলবে আল্লাহ রসুল আগে স্নি আমাকে উদ্ধার আমি বলবো আমি তোমার জন্য কোন কিছুর মালিক নই কাদ আবলাকুকা আগে তো তোমাকে বলে দিয়েছি وقال رسول الله صلى الله عليه وسلم لا الف على راس رقاء تخفى تخفق فيقول يا الله غس نفاقوا لا املك لك شيئا قدام لكتك حشروا ما ته جنن من كانوا عاشه কেউ যে কাপড় নিয়ে আসছে তার মাথার উপরে কাপড়গুলো বোজাবো এনেছে সে বলে ইয়া رسول তিনি আরো বলছেন রসুল্লাম যে কিয়ামতের মাঠে এমন কেউ যেন কিছু না নিয়ে আসে যে স্বর্ণ মুদ্রা এগুলো বোঝা কাঁদের উপরে যত রকমের সম্পদ কথা বল না এরকম সম্পদ না নিয়ে আসে যেগুলো তার কাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে হাঁসুরের মাঠে সে বলবে ইয়ার রসোল্ল্লাহ আমাকে উদ্ধার করুন আমি বলবো আমি কোন কিছুর মালিক নয় আমি তোমাকে আগে বলে দিয়েছি বোখারি মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন তাহলে একটি মানুষ সরকারি সম্পদ চুরি করবে ইমানদার হওয়ার পরে যদি কেউ এই কাজটি করে হাঁসরের মাঠে সেগুলি নিয়ে আসবে দুনিয়ার বুকে আমরা আজ যারা চাকরি করি বিভিন্নভাবে বিভিন্নভাবে অফিসের কোনো কিছু নিতে পছন্দ করি সেটা একটা কলম হোক সেটা কাগজ হোক মনে রাখবেন এটা আপনার জন্য হাসড়ে মাঠে এটা নিয়ে আসবে অপমানজনক হবে এটা ফেরত দিতে পারবেন না কিভাবে ফেরত দিবেন লক্ষ লক্ষ মানুষের সে সম্পদ আপনি কিভাবে ফেরত দিবেন এটা কিভাবে কার কাছে ফেরত দিবেন এই জন্য কেউ কোনো দিন কোনো একটি জিনিসও ধরবে না প্রয়োজন আপনার যে আপনাকে যে দায়িত্ব নিয়োগ করা হয়েছে এর বাইরে সামান্য তো অংশ না কারণ হাঁসরের মাঠে সেটা নিয়ে হবে আপনাকে এবং তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হাঁসরের মাঠেই অপমানিত হতে হবে রসুল্লাহ তখন আপনাকে বলবেন যে আমি তোমাকে কিছুই করতে পারবো না কারণ তোমাকে তো আমি আগেই বলেছি তুমি কেন এই করলে তখন আমার আপনার কি অবস্থা হবে চিন্তা করুন এবং সরকারের সম্পদ আত্মসাত করা থেকে আমাদের সাবধান থাকা উচিত আমাদের জানা উচিত যে রসুল্লাহ সাল্লা আমাদেরকে আগেই সাবধান করেছেন অনুরূপ অনুরূপ একটি ঘটনা हसारो मकम ना होटे तुम तुम घायर चित अथवा गुरु के नहीं आसो गुमार गुरु शब्द कर অথবা এমন কোন ছাগল না নিয়ে আসে যেটা আওয়াজ করছে এরকম শব্দকারী কোনো কিছু হাস মাঠে নিয়ে আসতেও ঘাড়ে করে এরকম যেন না অর্থাৎ কোন রসুল্লাহাম ওবাদাম তাজিউল্লাহ অনুমত এই ব্যক্তিকে তিনি এরকম কাজ থেকে নিঃসন্দেহে মুক্ত ছিলেন কিন্তু তিনি কী যেন সাবধান করলেন আমাদেরকে সাবধান করার উদ্দেশ্য অর্থাৎ দুনিয়ার বুকে বহু মানুষ এরকম সরকারি সম্পদ তারা সংক্রান্তে সম্পদকে সরকারি চাকরিতে নিয়োজিত থেকে সরকারি সম্পদকে ভোগ করবে অযাচিতভাবে নিবে সুযোগ পেলে সেটাকে মেরে দিবে আত্মসাত করবে এরকম কাজ হবে কিন্তু এরা এখানে নিস্তার পাবে না মনে রাখতে হবে যে হাঁসড় মাঠে নিয়ে সেটা তাদের জন্য সেটা তাদের জন্য হাঁসড় মাঠে অপমানজনক কিছু হবে এবং হাঁসের মাঠে নিয়ে তারা উঠবে সে কারণ লক্ষ লক্ষ মানুষের এই জিনিসগুলো কেউ ব্যক্তি হিসেবে কেউ তাকে ক্ষমা করে দিতে পারে না বা কেউকে দিয়ে দিতে পারে না বরং এটা যত মিথ্যাচার করে নিবে ততই হাঁসড় মাঠে তার জন্য বিফর ডেকে আনবে এই আমাদের পূর্ববর্তী অনেকেই অনেক পূর্ব কিন্তু সরকারের চাকরি গ্রহণ করতেন না এই ভয়ে যে না কোন কারণে আমার কাছে চলে আসার হাসার মাঠে আমাকে অপমানিত তারা অনেকে ভয় পেতেন রসুল্লাহাম এক লোককে নিয়োগ করলেন ইবনুল উৎভিয়া নাম তাকে নিয়োগ করলেন জাকাত নিয়ে আস লোকটি জাকাত নিয়ে আসার পর বললেন এগুলি আমাকে দেওয়া হয়েছে এগুলি আপনাদেরকে হাদিয়া এগুলি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে এগুলি আপনাদেরকে জাকাত হিসেবে দেওয়া হয়েছে রসুল্লা দাঁড়িয়ে বললেন এসে বলে না কেন দেখুক ঘরে তার হাঁদিয়ে আসে কিনা হাদিয়ে তো কেন আসে সে তো কাজে গেছে বলেই তো যেন তাদের প্রতি খেয়াল রাখে তাদের প্রতি কোনো রকমের জুলুম না করে অথবা তাদের থেকে সরকারি সম্পদ কম নেয় অথবা তাদের কম বেশি করতে পারে জন্য সে তাদের প্রতি ঘুষ দিয়ে সেই জিনিসগুলো আদায় করেছে সুতরাং যে ব্যক্তি সরকারি চাকরি করার ঘুষ খায় সে ব্যক্তি এগুলি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে রসুল উল্লাহ সাল্লা বলেছেন ওল্লাদিহি সে কার ঘরে মায়ের ঘরে বসে থাকুক দেখুক সে তার ঘরে হাদিয়ে আসে কিনা হাদিয়ে যেটা আসে না সেটা হচ্ছে গোলুল সরকারি সম্পদ এবং এটা হারাম এটা ঘুষ রসুল বললেন ওল্লাদি নবসি বিয়াদিহি যার হাতে মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রাণ ওল্লাদিনের প্রাণ রয়েছে আল্লাহ তালা সবকে তিনি বললেন যে কেউ এরকম সাকরিতে থাকবে তারপর কোনো কিছু নিয়ে বাসায় চলে যাবে অথবা তার একান্ত করে নিবে কোনো কিছু কেয়ামতের মাঠে সেটা নিয়ে তার ঘাড়ে করে উঠতে হবে ইঙ্কা না বা রোগা যদি উঠ হয় উঠের চিৎকার শুনবে ও বকার্লাহ খুয়ার অথবা গরু হয় গরুর হামবারব শুনতে পাবো আও সাতুন তাই আর অথবা এমন সাগল যদি হয় ছাগলের ক্যাঁকে শব্দ মেয়ে মেয়ে শব্দ চেঁচা মেচি শুনতে পাবো এরকম যেন না হয় তুমি সাবধান থাকো তোমরা এই কাজটি করোনা বুখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে সমান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম যে আসলে এমন কিছু গুণা আছে যে গুণাগুলো দৈনন্দিন জীবনে অনেকে করে থাকি এগুলি ইমানদার থেকে সদর হয় ইমানদাররা এই কাজগুলি করে থাকে এগুলির কারণে হাসরের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হতে হতেবার হাসরের মাঠেই শাস্তি হবে এর এরপরে জাহান্নাত জাহান্নাম কি হবে সেটা তো পরের কথা অপমানজনক অবস্থায় উঠতে হবে সেগুলি নিয়ে উঠতে হবে যে ব্যক্তি অফিসের টাকা মেরে বাড়িতে কোনো কিছু করেছে অথবা বাড়ি করেছে গাড়ি করেছে সেগুলি নিয়ে হাঁসরে মাঠে উঠতে হবে সেই জন্য আমাদের এখন থেকে সাবধান হওয়া উচিত এবং চিন্তা করা উচিত আমরা কি করছি ইনশাআল্লাহ আরও যে সমস্ত এরকম অপরাধ আছে যেগুলো কারণ হাঁসরের মাঠে শাস্তি হবে ইমান দারদের ইম দ্বারা গুণা করেছে সেগুলোর কিছু বিবরণ আমরা পরবর্তী কোনো পর্বে নিয়ে আসবো ততক্ষণ আল্লাহ তালা সুস্থ রাখুন ও আখান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিনামালকুম ও রহমতুল্লাহ